এই কারণে যে তার নিকট এসেছে আমা এক অন্ধায়ুকা আপনি কি জানেন হয়তো সে উপদেশে সংশোধিত গ্রহণ করত ব্যক্তি ইস্তাগুনা বেপরোয়া ভাব দেখায় ফা তা বস্তুত আপনি তার ভাবনায় পড়েছেন उपेक्षा करोप करना মারফু আতিন যা সমুন্নত মুহীন পবিত্রতিন যা এমন লেখকদের হস্তে রয়েছে কির যারা সম্মানিত বারারতীন ও নেককার। কত অকৃত্ঞ মেন আইয়ে আল্লাহ কোন বস্তু হতে খালাকহু তাকে সৃষ্টি করেছেন মেন নদফাতিন শুক্র হতে খালাকাহু তিনি তাকে সৃষ্টি করেছেন অনন্তর তাকে হবে বানিয়েছেন তার আল্লাহাল ইচ্ছা করবেন আং রাহু তাকে পুনরায় জীবিত করবেন কাল্লা না কখনো না লাম্মা সে পালন করেনি মা আমারাহু তাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা জমিনকে সুন্দর রূপে অনন্তর উৎপাদন করেছি ফিহা হাব্বা তাতে শস্যাবা এবং আঙ্গুর ও কতবা শাকসবজি এবং ফল ফলাদি আব্বা ও তৃণলতা মাতা আন উপকার স্বরূপ লাকুম তোমাদের জন্য ওয়ালি আনিকুম এবং তোমাদের গৃহপালিত পশুর জন্য যেদিন মানুষ পলায়ন করবে মিন আখিহী নিজের ভাই হতে এবং নিজের মাতা আবিহি ও পিতা হতে সহিহী এবং হবে যে তাকে অন্যদিকে মনোযোগী হতে দিবে না হুজুহন অনেক মুখমন্ডল ইয়মাঈদিন সেদিন ইমানের বরকতে মুসফিরতুন দীপ্তিমান হবে দিকাতুন হাস্যজ্জ্বল মুস্তাবতুন ফুল হবে আর অনেক তাদের উপর সমাচ্ছন্ন হবে পতারতন মলিনতা হন তারাই আল কাফারতু কাফের আলফাজারতু দুষ্কারী লোক